আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালাহতে বর্ণিত নাবি সাল্লা সাল্লাম বলেছেন জামাতের সাথে সালাত আদায় করলে ঘর বা বাজারে সালাত আদায় করার চেয়ে পঁচিশ গুণ সা বৃদ্ধি পায় কেননা তোমাদের কেউ যদি ভালো করে উজু করে কেবল সালাতের উদ্দেশ্যেই মসজিদে আসে সেই মসজিদে প্রবেশ করা পর্যন্ত যতবার কদম রাখে তার প্রতিটির বিনিময়ে আল্লাহতালা তার মর্যাদা ক্রমান্বয়ে উন্নীত করবেন এবং তার একটি একটি করে গুনাহ মাফ করবেন আর মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ তাকে সালাতেই গণ্য করা হয় আর সালাত শেষে সে যতক্ষণ ওই স্থানে থাকে ততক্ষণ মালাকগণ তার জন্য এ বলে দোয়া করেন হেয়াল্লাহ তাকে ক্ষমা করুন হেয়াল্লাহ তাকে রহম করুন যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয় অধু ভেঙে যাওয়ার কোনো কাজ সেখানে না করে